আয়সা ও রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এ সময় সূর্য গ্রহণ হল নবী সাল্লাহ আলাই সাল্লাম তখন দাঁড়ালেন এবং লোকদের নিয়ে সালাত আদায় করলেন তিনি কিরাত দীর্ঘ করেন অতপর তিনি দীর্ঘ রুকু করেন অতপর তিনি মাথা তুলেন এবং দীর্ঘ কিরাত পরেন তবে তা প্রথম কিরাতের চেয়ে অল্পস্থায়ী ছিল আবার তিনি রুকু করেন এবং রুকু দীর্ঘ করেন তবে এই রুকু প্রথম রুকুর চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি মাথা তুলেন এবং দুটি সাজদা করেন অতপর তিনি দাঁড়ালেন এবং দ্বিতীয় ডাকাতেও অনুরূপ করেন অতপর তিনি দাঁড়িয়ে বললেন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কারো মৃত্যু কিংবা জন্মের কারণে হয় না আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এ হল দুটি নিদর্শন যা আল্লাহ তার বান্দাদের দেখিয়ে থাকেন কাজেই যখন তোমরা তা দেখবে তখন ভীত অবস্থায় সালাতের দিকে আসবে